নাফি রহমতুল্লাহ আল্লাহী হতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু উমর রদিয়াল্লাহ তাল্লাহ্নকে তার উটের দিকে সালাত আদায় করতে দেখেছি আর ইবনু উমর রদিয়াল্লাহ তাল্লাহ্ন বলেছেন আমি দেখেছি নবী সাল্লা সাল্লাম এমন করতেন